আলোচিত হবে পৃথিবীর এর আগের পর্বে আমরা আলোচনা শেষ করেছিলাম মোহাজিদের প্রশংসায় কোর আন কি বলে সেই আলোচনা দিয়ে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 فَإِذَا أُوذِيَ فِي اللَّهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللَّهِ وَلَئِنْ جَاءَ نَصْرٌ مِّنْ رَبِّكَ لَيَقُولُنَّ, ليقولن إِنَّا كُنَّا مَعَكُمْ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 ও মুজ মিলতি ثُمَّ রসুলি তুমি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 রসুল্লা সাল্লু আলী আসসালামের ঘর ছিল ভারী সাদামাটা কাদামাটি পাথর আর তাল পাতা তৈরি ঘরে তেমন কোন ফার্নিচার ছিল না তিনি বলেন আমি দেখেছি সেগুলো এত ছোট ছিল যে আমি হাত দিয়ে ঘরের ছাদ ধরতে পারতাম শুধু উচ্চতাই নয় আকারেও রসুল্লাহু আলিহাস্লামের ঘর ছিল বেশ ছোট রসুল্লাহ সালু আলি সাল্লাম যখন আই সর আনহার ঘরে সালাত আদায় করতেন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 আবদুল্লা বিন জাইদ রাদুল্লাহ আহু রসুল্লাহ সাল্লাহু আলী হাসলামকে এই স্বপ্নের কথা জানান স্বপ্নের বর্ণনা শুনে রসুল্লাহ সাল্লু আলি হাসলাম বুঝতে পারলেন যে এই স্বপ্ন সত্য স্বপ্ন এরপর তিনি আবদুল্লাহকে বললেন বিলালকে এই আজান দেয়া শিখিয়ে দিতে বিলাল রাদিল্লা আনহুর কণ্ঠস্বর ছিল খুব জোরালো আর সুন্দর আজানের শব্দ শুনতে পেয়ে অমর রাদিল্লাহ আনহু দ্রুত মসজিদে আসেন তিনি বললেন তিনিও স্বপ্নে এই কথাগুলো শুনেছেন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 আল্লাহ বোলে তু আল মারুফি হিল্লাহ আতুল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 কোন কাজকেই তিনি ছোট মনে করতেন না সাহাবিরা নবীজিকে খাটাখাটনি করতে দেখে অবাক হয়ে যান অন্য কিছু বহন করো আল্লাহর চোখে তুমি আমার থেকে বেশি গরিব নও ইসলামে নেতৃত্ব মানে অন্যকে আদেশ দেওয়া নয় ইসলামের নেতৃত্ব হল অন্যের সেবা করা আর এই কাজটি রসুল সাল্লু আলী নিজ হাতে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 আল্লাহ তালা এক এক একজনকে এক রকম দক্ষতা বা গুণ দিয়েছেন আর এই দক্ষতাকে পুরোপুরি ভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করা উচিত ভালো নেতার গুণ হল তিনি তার কর্মীদের দক্ষতা কিসে তা খুঁজে নিতে পারেন এবং সেই দক্ষতাকে বিকশিত করে তুলতে সাহায্য করেন এখন কয়েকটা পয়েন্টের মাধ্যমে মসজিদের ভূমিকা কি কি তা জেনে নেওয়া এক একটি মুসলিম সমাজে তখনই শান্তি এবং শৃঙ্খলা থাকবে যখন সেই সমাজ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 পবিত্রতা লাভকারী ভালোবাসেন হুহ ফি হুই অ কমিস ও ই কমিস ওই তি সুম ইন তত কল্লব ফিহিল কুলুবু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 এখানেই রসুল্লাহ সাল্লাহ আলহাম খুদ পাতিতেন কথা বলতেন আলোচনা করতেন সাহবাগন মসজিদে একসাথে বসে আল্লাহ তাল্লার কিতাব নিয়ে পড়াশোনা করতেন ন মুসলিমরা মসজিদে এসে ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করে তাদের নিজ করত্রে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিত মসজিদ ছিল এলম গ্রহণের স্থান চার নম্বর পয়েন্ট রসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন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 এটি তাদের সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেসব মুসলিমরা মসজিদে জামাতে সালাত এবং জুম্মার সালাদ আদায় করেন তারা দিনে পাঁচবার একে অপরের সাথে দেখা করার সুযোগ পান এটি তাদের মধ্যকার ভ্রাতৃত্ব বোধকে মজবুত করে দেয় ৬ নম্বর পয়েন্ট মসজিদে নবাব ছিল পথিক ও গরিবদের জন্য থাকা জায়গা এই মসজিদে আশ্রয় নেয়া সাহাবিদের বলা হতো সুফফা আহলুসুফা আহলুসুফাতে নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত আলোচনা করব সাত নম্বর পয়েন্ট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 মসজিদ নবাব ছিল খুবই সাদামাটা, মাটা কিন্তু এখান থেকে শ্রেষ্ঠ প্রজন্ম থাকলেও এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব মসজিদে নবমের মর্যাদা কি আবু সাঈদ আল হুজিরাদ আনহর পুত্র আব্দুর রহমান আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে মসজিদের ভিত্তি তা উপর স্থাপিত হয়েছে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 অন্য মসজিদে তিরাশি বছর ধরে ঈশার সালাত আদায় করার মত হবে রসুলের মসজিদে তোমাদের ভ্রমণ করা উচিত নয় মসজিদ তিনটি হল আল মসজিদুল হারাম অথবা কাবা আল মসজিদুল আকসা অথবা জেরুসালাম মসজিদ আর আমার এই মসজিদ মসজিদে নবাবী রসুল্লাহু আলহালাম আরো বলেছেন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 আবু হরাই রাজি আলাহ তার দিনই পড়াশোনার জন্য ফুল টাইম বরাদ্দ রেখেছিলেন বলেই রসুলের হাদিস নিয়ে পর্যালোচনা করার মতো সময় পেতেন তিনি রাতের সময়কে তিন ভাগে ভাগ করতেন এক অংশ ছিল ঘুমানোর জন্য আরেক অংশ সারাদিন তিনি রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের যত হাদিস শুনেছেন তা নিয়ে পর্যালোচনা করতেন যখন অন্যান্য মুহাজির ও আনসারকন ব্যবসা ও ক্ষেতের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন তখন আবু হরাই রিআ আহলুসুফার সময় দিতেন এবং রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের সাথে থেকে সারা সারাদিন পড়াশোনা করতেন আর যারা থাকতেন তাদের ভরণ পোষণের একটি উৎস ছিল রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের পাঠানো সাদাকা রসুল্লাহ সাল্লু আলহাস্লাম কোনো সাদাকা পেলে সেখানে পাঠিয়ে দিতেন তিনি কোনো উপহার পেলে নিজের জন্য কিছুটা রেখে বাকিটুকু সুফ্ফাবাসীদের জন্য পাঠিয়ে দিতেন তিনি ধোনি সাহাবিদের উৎসাহ দিতেন যেন তারা আসুফার অধিবাসীদের নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানায়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 আহলুসুফার আরেকজন সদস্য হলেন হুদাইফা বিন ইয়ামান রদেলা আনহু তিনি শেষ জামানার অধিকাংশ হাদিস বর্ণনা করেছেন আহলুসুফাদের মধ্যে অনেকেই জিহাদে অংশ নিতেন কি কেউ কেউ বদরের যুদ্ধে শহীদ হয়েছেন যেমন সফওয়ান ইবেন বাইদা রাদহু খোরাই মেন ফাতিক আল আস্তি রদেল্লা আনহু খুবাই বিবেন ইয়াসাফ রানহু সালাম ইবেন ওমায়র রাদেল আনহু এবং হারিস ইবেন আনুমান আল আনসারি আনহু। অন্যদের মধ্যে অনেকে অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন যেমন হানজলা আল হাসিল রদুল্লাহ আনহু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 কিন্তু তারপরেও তারা সমাজে কল্যাণমূলক সেবাগুলো চালু রেখেছেন আসসুফফা যারা থাকতেন তারা আল আল বাড়িতে খাওয়া দাওয়া করতেন সমাজের মানুষদের বিভিন্ন প্রকার প্রয়োজন মেটানো এক ধরনের দাওয়াত উবাদা ইবনুসামিদ রাদুল্লাহ আহু বর্ণনা করেন যখন রসুল্লাহ সাল্লু আলি আসসালাম খুব ব্যস্ত হয়ে পড়তেন তখন তিনি নওমুসলিমদের দায়িত্ব আমাদের কাছে ন্যাস্ত করতেন যখন কোন নও মুসলিম কাছে আসত তখন তিনি ব্যস্ত থাকলে আমাদের কাছে তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিতেন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 যেমন আবু হুরাই রাজ আনহু ছিলেন আহলুসুফার আরিফ আরিফ হলেন কোনো দলের প্রতিনিধি অথবা তাদের যাবতীয় প্রয়োজন মূল নেতাকে জানানোর ব্যবস্থা করে আবু হুরাই রদু আহুলুসুফার প্রতিনিধি ছিলেন্লাহু আলী আসাল্লাম আহুলুসুফাকে কোনো সংবাদ দিতে বা কিছু বলতে চাইলে আবু হুরাইনার কাছেই সংবাদ পাঠাতেন আহুলুস্তুফার ব্যাপারে একটি ভুল ধারণার অপনতনের মাধ্যমে আমরা আজকের পর্ব শেষ করব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 शक्तिशाली राष्ट्रीय www.facebook.com slash raindrops media or our youtube channel www.youtube.com slash